Oh আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সম্পাদনকারী এবং শিয়াদের দালাল এরা উন্মতের বিশ্বাসঘাতক কাফেরদের দাবার চালের বটি মুসলিমদের হত্যাকারী ইসলামের দুশ্মন আল্লাহ এবং তার রাসুলের শত্রু এরা যেখান থেকে বের হবে এদেরকে সেখানেই বংশ করে দিতে হবে এরা নবী থেকে আজ পর্যন্ত মুসলমানদের রক্তের হাত রাঙিয়ে এসেছে এরা হচ্ছে জাহান নামের কুকুর ইরাক থেকে উঠে আসা খাওয়ারিজদের উত্থানকে খেলাফত মনে করছো এটা তো সেই ইরাক যার সম্পর্কে আমার নবী সাল্লাহ আলাহিসাম বলেছেন শয়দান সিং এখান থেকেই উঠবে এবং এখান থেকে অসংখ্য ফিতনা তৈরি হবে ইতিহাস করে মুসলমান হো শহীদ করা হল সে হত্যা হয়েছিল আর আজ সেখান থেকে দায়ের দল উঠে সে মুসলমানদের পাইকারি দলে হত্যা করছে আর তুমি একে খিলাফত মনে করছো মনে রেখো এই ইরাক থেকে কখনো খিলাফত কায়েম হবে না বরং ফিতনাই বের হবে সয়ানের সিং বের হবে এবং শেষ পর্যন্ত দাজ্জাল ইরাক থেকেই বের হবে হে দাশের অনুসারীরা আমি তোমাদেরকে তোমাদের ইতিহাস শোনাচ্ছি উনিশশো নিরানব্বই তোমরা জিহাদ বানালে দু হাজার চারে তোমরা আল কায়দাতে আবু উমর বাগদাদের অধীনে সুরা কাউন্সিল বানিয়ে নিজেদের অবস্থান পেশ করেছার এগারোতে যখন সামে জিহাদ শুরু হলো তখন তোমরা আবু বকর আল বাগদাদের অধীনে সেখানে নিজেদের ঘাটি ঘিরেছ দু হাজার চোদ্দোতে যখন স্বামী খৌবিস বিরুদ্ধে মুজাহিদিনদের আক্রমণের ধারা অব্যাহত ছিল তখন তোমরা তোমাদের খিলাফতের নাটক করে শত শত মুজাহিদিন হাজারো মাসুম লাখো মুসলমান লাশের উপর তোমরা তারা খিলাফতের অভিনয় করে সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার আকাঙ্ক্ষা করছো শোনো খিলাফতের বুনিয়াদী শর্ত হলো উন্মতের বিশেষ ও সাধারণের খলিফের উপর ঐক্য থাকবে তোমাদের জানোয়ারের মতো গঠন করা এই খিলাফতকে তো আলকাদের কাদের দার আবু মহাম্মদ মাকদেশী আবু বসির তাকদীয় ফিলিস্তিনের মতো মুক্তিরাও তোমাদের এই দায়কে খারেজি বলতে বাধ্য হয়েছে তোমরা যারা দায়েশের খিলাফতের ঢোকার শিকার হয়েছ এটা কেমন খিলাফত যা কায়ে হতে না হতেই ইরাকে হাজার সুনতকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে যা কায়েম হতে না হতেই শামের বোখারাতের শরী হাজারা শাম এবং যা বাহাদুর মুসলাম মুজাহিদিনদেরকে জিম্মি করা শুরু হয়েছে এটা কেমন খেলাফত যেটা কায়েম হতে না হতেই দামেশকে গড়হীন ফিলিস্তিনিদের ক্যাম্পের ভিতরে শহীদ করে দেওয়া হলো এটা যে এটা কেমন খেলাফত যেটা কায়েম হতে না হতেই দায়েশের মুফতি আবু মুসাদ আত্মীসি আমেরিকার তাশ আফগান মুজাহিদিনদেরকে মুরতাক বলে ফতুয়া দিল এটা কেমন খেলাফত যেটা কায়ে হতে না হতেই হাজারো মুসলমানদেরকে আফগানিস্তানের নাঙ্গা হাট থেকে হিজরত করতে বাধ্য করা হলো এটা কেমন খেলাফত যেটা কায়েম হতে না হতেই দায়াসের মুখপাত্র আবু মোহাম্মদ আদনী এলান করলো যে আলেম দিন আমাদের বিরোধিতা করবে সে মুরতাদ হবে এটাই কি সেই খেলাফত যাকে আমার নবী সাল্লাইসাল্লাম রহমদ বলেছিল এই খেলাফতের জন্যই কি মুসলমানেরা বছরের পর বছর অপেক্ষা করছিল না না না আল্লাহর কাসম আজ যে এটাকে খেলাফত মনে করবে সে তাজালকে রবও মনে করতে জিধা করবে না ওই সাহা দল তোমাদের ভণ্ডানি মিথ্যাচার আর অত্যাচার নিপীড়ন দেখে আজ মানুষ জিহাদ ও ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তোমরা এই গুফারদের সুযোগ দিয়েছ যাতে তারা ইসলামকে এক ভয়ঙ্কর একটি টিতে উপস্থাপন করতে পারে আর ইসলামের তাওয়াতকে বন্ধ করতে পারে আমার নবী সাল্লাম বলেছিলেন এই খাওয়ারিস কেমন পর্যন্ত বের হতে থাকবে এবং তাদের শেষ দল তাজ্জালের সাথে বের হবে যেভাবে হজরত আলী রাজি হারিস বিন্লা আবদিকে নিজেদের পক্ষ থেকে খাওয়ারিজ কাছে পাঠানো হলো মুজাকরাতের জন্য সেই খাবারিজরা তাকে শহীদ করে দিল ঠিক তেমনি ভাবে মুজাকরাতের জন্য আসা সামের মুজাহিদ রেহানকেও প্রায় সব লোকার নির্মমভাবে শহীদ করে দিয়েছে সেই খারেজির নাম ছিল ইবদুল মলজিম যে কিনা এক সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য হজরত আলীর শহীদ করেছিল ঠিক তেমনি ভাবে এই দায়েশের লোকেরা নিজেদের দলের লোকদের এই লোক দেখায় তুমি যদি ওই জিহাদী লিডারকে হত্যা করতে পারো তাহলে তোমাকে এত ডলার পুরস্কার দেওয়া হবে আর যেভাবে হজরত আলী রা দিয়া তালান হয়ে সময় খালিজিরা জাহেদ বিন হাসানের ঘরে একত্রিত হয়ে কোন আলোচনা ছাড়াই আবদুল্লাহ বিন মাহাবকে নিজেদের খলিফা বানিয়ে মুসলিমের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল ঠিক ওই একইভাবে দায়েশের খালিজিরাও একত্রিত হয়ে নিজেদের খিলাপত এই দায়ের লোকেরা আজ তাদের বিরুদ্ধে কথা বলার কারণে মুজাহিদিনদের বিরুদ্ধে কিদাল করছে যেরকমটা তারা শাম আফগানিস্তান ও ফিলিস্তিনে করেছে এই জালিমরা তো শামের মুজাহিদিনের একটি কাকির পর্যন্ত বলেছে যখন তাদের সমঝোতার জন্য বলা তখন এই তানজিম স্বীকার করুক তারপর সমঝোতা হবে ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যারাই এই খাবারিসদের বিরুদ্ধে লড়েছে তাদেরকে এই খাবারিস কাফির বলে তাক্ষফির করেছে আর যারা তাদের এই পচা গলা নষ্ট তরিকা ছেড়ে দেয় তাদেরকে মুনাফিক বলে এই খাবারিজা হত্যা করে ফেলে আলী রা দিয়ে খায়ের সে ইজরা যে দায়েশকে ত্যাগ করবে তাকে হত্যা করা হবে হয়তো দায়েশের সাথে থাকো মৃত্যুর জন্য প্রস্তুত হও দায়েশকে পরিত্যাগকারী আবু আর ওপর হামলা কাজী আবু হাম্মামকে শহীদ করা সহ এমন আর অসংখ্য রেকর্ড তাদের রয়েছে এই খাওয়ার ইজরা নিজেদের খিলাফত বলে আমরা যাদেরকে হত্যা করছি তারা কালিমা পাঠ করলেও যাকে ভিডিও বানিয়েছিল সাহায্য করছিল ও গুফারদের দালাল ছিল তারপর তাকে হত্যা করো তাকে আগুনও জ্বালিয়ে দাও খাতায় করে পানিতে ডুবিয়ে দাও বোম দিয়ে উড়িয়ে দাও ট্যাঙ্কের নিচে দিয়ে পিছে ফেলো এটা কোন শরীয়তের কথা বলছো এটাই কি দিন ইসলামের শিক্ষা আর আরো দেওয়ার নেই আল্লাহ জান তোমরা পশু তো দূরের কথা সাধারণ মানুষদেরকে মুসলমানদেরকে এমনকি মুদাহিদদেরকেও নির্মম ভাবে হত্যা করো আল্লাহ রাসুল সালাইল্লাম এক সাহিকে পশু সামনে ছুরি ধার দেখে বললেন আল্লাহর বান্দা তুই তো দুইবার জানোয়ারের সামনে ছুরি ধার লাগিয়ে ভিডিও বানিয়ে কি প্রমাণ করতে চাও জানোয়ারের দলমাদের নবীর কি এই শিক্ষা ছিল তোমাদের এই সমস্ত ফয়সালা কি শরীয়তের নয় একটু গভীরভাবে চিন্তা করে দেখো তোমরা কি নিজেদের ফটোয়ার আলোকে নিজেরাই গাভীর হয়ে যাওনি নিজেরাই গাভীর হয়ে যাও স্মরণ করো যখন ওসামা বিন জায়েদ যুদ্ধের ময়দানে এক কাফেরকে হত্যা করতে গেলেন সেই কাফের তখনই কালিমা পরে নিল কিন্তু ওসামা বিন জায়দ তাকে হত্যা করে ফেলল যখন রহমদ্দ নবীর কাছে এই খবর তখন তিনি বলছিলেন ওসামা তুই কিভাবে তাকে কালিমার সামনে হত্যা করলি ওসামা তুই কিয়মতের দিন তার কালিমার সামনে কীভাবে দাঁড়াবি নবী সাল সাল্লামের এই কথা ছড়িয়ে পড়েছিল তিনি ওসামা এই ঘটনার উম্মতকে বুঝাচ্ছিলেন তবুও মনে শান্তি আসল না তারপর তিনি সারা জাহানের মালিকের কাছে বিনীতভাবে বলছিলেন হেয়াল্লাহ আমি ওসামা বিন আর অন্যদিকে তারা খিলাফত কায়ে করতে এদের উপর ছুরি চালাচ্ছে আমার নবী সাল্লাম মতো পাক্কা মোনাফিকের সাথেও কমল ছিলেন আর তোমরা তো তারা যাদের তলার থেকে সাধারণ মুসলমান তো দূর মুজাহিদিনা একটু ভেবে তো দেখো কেমতের দিন তোমরা এই মুজাহিদিনদের কালিমার সামনে কি হবে দাঁড়াবে এটাই কি সেই খেলাফত যাকে আমার নবী সাল্লাহিস রহমত বলেছিলেন্লাহাম বলেছেন খাবারিস মুশ্রিদদের মাফ করবে মুসলমানদের হত্যা করবে দায়েশের খেলাফতের অবুধ গ্রুশালীরা একটু লক্ষ্য করো ইসরায়েলি সীমানায় গঠিত হওয়া দায়েশের খেলাফত সামের মুজাহিদদেরকে জবাই করছে ইদারকে সুন্নিদেরকে হত্যা করছে সৌদি আরবের মসজিদে হামলা করেছে আফগান মুজাহিদিনদের হামলা করেছে ফিলিস্তিনের মজবুদ নারী ও শীহ ক্যাম্পে হামলা করেছে আর অনেক দূর দূরান্ত পর্যন্ত মুসলমানদের হত্যা করে যাচ্ছে কিন্তু তাদের সীমানার পাশের রাষ্ট্র ইসরায়েলকে মাফ করেছে লাখো মুসলমানের খুনি আমেরিকাকে মাফ করেছে দুনিয়ার মুশ্রিক জাতি হিন্দুদের মাফ করেছে তারা আমাদের মা বোন মেয়েদেরকে হত্যাকারী কাফেরদেরকে মাফ করেছে আর অত্যাচার করছে আহলে ইসলামকে আর তারা বলছে আমরা খিলাফত কায়ে করছি ইন্না ইন্নাসলমান জাতি এদের বাহ্যিক ইবাদত আর ভেষভূষাকে ঢোকায় পড়েছেও না কারণ এদের নিদর্শন য়ান করেছেন এমন এমনকি গুজার হবে যে এদের সামনে তুমি নিজে নামাজ ইবাদতকে কিছুই মনে করবে না নবী সাল্লাই বলেছেন শেষ জামানায় এমন এক জাতির আবির্ভাব করবে যাদের বয়স এবং জ্ঞান বুদ্ধি কম হবে সারা দুনিয়া মানুষকে তারা সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু এদের ইমান গলা থেকে নিচে নামবে না এরা দিন ইসলাম থেকে এভাবেই বের হয়ে যাবে যেমনি করে ধনুক থেকে তীর বের হয়ে যায় এদের যেখানেই পাবে হত্যা করবে কেননা যে ব্যক্তি তাদেরকে হত্যা করবে কেমন দিন সে উত্তম পুরস্কার পাবে কথাই কথায় তোমরা তারা কাফে বলো একটু কাফেরদের বয়ান শোনো সে তোমাদের আসল চেহারা খুলে দিয়েছে কীভাবে তারা দেশকে ডলার দিয়ে সাপোর্ট করছে So, with the additional steps I ordered last month, we're speeding up training of ISIL forces. We have been allied with ISIS in Syria. বলতো দেখি সামে মুজাহিদিনদের সাথে যুদ্ধ করে তোমরা কি বাসালকে সমর্থন দিচ্ছ না আফগান মুজাহিদিনদেরকে শহীদ করে তোমরা কি আমেরিকার বুট ঠান্ডা করছো না একটু বলো দেখি ফিলিস্তিনি মুজাহিদিনদেরকে শহীদ করে তোমরা ইসরায়েল থেকে কত টাকার ভাগ নিয়েছ সালিমের দল বিজে রা সহযোগিতা করো অন্যদেরকে মিথ্যা অপবাদ দাও আর এই খারিজি আফগানিস্তানের পর বাংলাদেশ পাকিস্তান ও ভারতে মাথা উঠাচ্ছে এবং আলেম মুজাহিদিনদেরকে তাকরির করে যাচ্ছে ব মুসলমান জাতি এই দায়েশ যে খালজি তাতে কিন্তু আমাদের এখনো সন্দেহ রয়েছে কাল পর্যন্ত যারা মোল্লা অমরকে নিজেদের খলিফা মানার দাওয়াত দিত আর আজ তারাই দায়েশের মজহুর খলিফাকে বায়াত দিচ্ছে আর দিন ইসলাম তাকে জ্ঞানহীন মূর্খরা আমার নবী সাল্লাই সাল্লাম বলেছেন এক খলিফা থাকতে যদি দ্বিতীয় কেউ খিলাফতের দাবি করে তাকে কতল করে দাও কাল পর্যন্ত যারা মোল্লা অমরকে খলিফা মানত আজ কোন মুখে তোমরা বাগদাদের বায়াত করলে ও মুসলমান জাতি যদি তোমরা আজ এই খাবারিদের না চিনতে পারো তবে আল্লাহর কসম তোমার অনেক লোকসান হয়ে যাবে পরে লজ্জা অপমান ছাড়া আর কিছুই পাবে না শুধু দেখে নাও তারা আফগানিস্তান আর সামনে কি ঘোর খাবিয়েছে খাবারিজদের আর কোনো ছাড় দেওয়া হবে না আর এদের রক্ষাকারী মোহাম্মদকারী আমেরিকা ইন্ডিয়া ও ইসরায়েলের সাথে কোনো সমঝোতা হবে না তাদের প্রতি কোমল হওয়া যাবে না এদেরকে হত্যা করো এদেরকে নির্বংশ করে দাও এদেরকে আদৌ সামুদ্রের মতো মাটিতে পুতে দাও যেভাবে আমার নবী সাল্লাম আদেশ করেছেন উম্মতে মুসলিমার উদ্দীপ্ত জোয়ানেরা ফিফার এই সময় যদি জান্নাতের রাস্তা বেঁধে যাও তবে রহম্মতের নবীর হাজিজ পরো খাওয়ারিসদের ব্যাপারে মোহাম্মদ আর আমির ভবিষ্যৎবাণী পরো কান্নারত মায়েদের নির্যাতিত বোনের তরফাতে থাকা মেয়েদের ফোপাতে থাকা ছোট ছোট শিশুদের জানগুলোর আওয়াজ শোনো কুফফারদের আস্পর্ধা ও মুসলমানদের অসহায় অবস্থার দিকে তাকাও নিজেদের দোস্ত দুষ্ককে চিনাও মুজাহিদ ও খাওয়ারিজদের পার্থক্য বুঝো জান্নাতের রাস্তা খুঁজো ঘরের কোণে বসে না থেকে বাতিলের উপর হককে বিজয় করো নিজের মূল্যবান জীবনটাকে কাজে লাগাও জ্ঞানহীনতা জাহিলিয়া মিথ্যা খেল তামাশা করে নিজের জীবনকে বরবাদ করে দিও না নয়তো তুমি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে হ্যাঁ আমার জাতি যদি তোমরা আজ জাগ্রত না হও তাহলে ইতিহাসে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তো খুঁজে পাওয়া যাবে না তো খুঁজে পাওয়া যাবে দেওয়া আলহামদুলিল্লাহ